আল্লাহ শুরু করছেন আল্লাহ সঙ্গে কৃত চুক্তি এবং মানুষের সঙ্গে সম্পর্কিত কোন চুক্তিকে যখন শপথ করে কসম করে করা হয় সেগুলোকে রক্ষা করার জন্য তিনি তোমরা আল্লাহর সাথে কৃত চুক্তি শপথ ওয়াদা এগুলোকে পূরণ করো আমাদের আল্লাহ তালার সঙ্গে একটা চুক্তি আছে সে চুক্তিটা কি আমরা আল্লাহর ইবাদত করব তার সঙ্গে সরি করব না সমস্ত কথা তার কথা অনুযায়ী চলবো সমস্ত কাজ তার ফরমান করব তার হুকুম মেনে চলব ইসলাম যখন কবুল করেছি মনে করেছি আমি মুসলিম তাহলে আমরা আল্লাহ তালা সব কথা মেনে নেওয়ার জন্য আল্লাহ সঙ্গে কথা দিয়েছি তাই না লা নাহমদুর রাসুল্লাহ কালিমার সাক্ষী যারা দিয়েছি আল্লাহর সঙ্গে আমাদের চুক্তি হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দেবেন আমরা আল্লাহ তালার হুকুম মানব এই চুক্তির মধ্যে আমরা আছি তাই না কিন্তু এই চুক্তিকে ঠিক রাখতে পারি কখনো কখনো আমরা এই চুক্তিকে লঙ্ঘন করে ফেলি সে চুক্তি লঙ্ঘনের মধ্যে আছে আমরা আল্লাহ তালার এ বাদত করি না এ করতে আসলে তার হক আদায় করি না নামাজ পড়ছি কিন্তু খুশু নাই মন কোথায় কোথায় চলে গেল তাড়াহুড়া করলাম রুকু শ্রদ্ধা ঠিক মতো করলাম না তা আল্লাহ বাদাতের চুক্তি ঠিক রাখলাম সেই ব্যাপারে নিষেধ করেছেন কত কবিরা গুণা করে ফেলছি আল্লাহ তালা মানুষের সঙ্গে সুসম্পর্কে স্থাপন করতে বলেছেন মানুষের কষ্ট দিতে নিষেধ করেছেন আমরা কত মানুষকে কষ্ট দেই আল্লাহ তালা নাফর নিষেধ করেছেন আল্লাহ নিষেধ করেছেন পরে তিনি বলছেন কনফার্ম করে নিশ্চিত করে কসম করল তারপরে কখনো ভঙ্গ করো না এগুলো ঠিক রাখো জাল তুমুল আল্লাহ তালার নাম উচ্চারণ করে আল্লাহকে সাক্ষী মেনে দহাই দিয়ে এই কসম করেছে আল্লাহর কসম আমরা এই কাজ করব। আল্লাহর নামে শপথ করলাম সে শপথকে তোমরা ভঙ্গ করে উল্টা কাজ করো করে কিনা মানুষ অনেক ক্ষেত্রে করে বসে দুনিয়ার সামান্য জন্য অথবা মানুষের মন কিছু চাই নক চাহিদা পূরণ করার জন্য শয়তানের ধোকায় পড়ে মানুষ আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা গুলোকে শপথের বাক্য পাঠ করার পরেও ভঙ্গ করে তার বিরুদ্ধে কাজ করে এটা মানুষের মধ্যে বহুল প্রচারিত আছে এবং অনেকে এটা করে থাকে আরব দেশে তারা এটা করত অনেক ক্ষেত্রে তারা অনেক সময় করে ফেলতো এক আর সঙ্গে চুক্তি করত তারপরে আবার সুযোগ মতো অ্যাটাক করে দিত এই যুদ্ধে তারা রক্তপাত করেছিল তো আল্লাহ বলছেন যে ইন্না আলাম তোমরা কি কর সেটা আল্লাহতালা ভালো করেই জানেন কাজেই আপনি এটা ব্যক্তিগত ভাবে হতে পারে ভাবে হতে পারে আপনি তার ক্ষেত্রে হতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে কোন জায়গায় আপনার সঙ্গবদ্ধ হয়ে কোনো কাজ করেন সবাই মিলে একমত হয়েছেন সেখানে শপথ করেছেন সেটা ভঙ্গ হতে পারে বহু তরিকে হতে পারে এই চুক্তি করে ভঙ্গ করা বিশ্বাস ভঙ্গ করা কথা ঠিক না রাখারা খুব বড় খারাপ গুণা একটি হাজিফি এসেছে যারা কোন চুক্তি করেছে না তো এইভাবে যারা কোন ধরনের বিশ্বাসঘাতকতার কাজ করে চুক্তি ভঙ্গের কাজ করে মানুষকে ধোকা দেয় তাদের ব্যাপারে একটি সাংঘাতিক শাস্তির খবর এসেছে একটা সেটা কি একটি ফ্লাগের লাঠি গেড়ে ফ্লাগ একটা উঠিয়ে দেওয়া হবে সেটা হলো কি যে বেকাদে গাদিহি এবং কি পরিমাণ তার বিশ্বাসঘাতকতা করেছে সেটা বোঝার জন্য সে অনুযায়ী ভঙ্গ করেছিল সেটা সেখানে নিশানার মধ্যে লেখা থাকবে পতাকার মধ্যে লেখা থাকবে তাকে আল্লাহ এক্সপোজ করে দিবেন সে চুক্তি করে গোপনে চুক্তি ভঙ্গ করেছে বিশ্বাস করেছে এরকম ভাবে যারা অমুসলিম ছিল তারা এরকম করে মুসলমানদের মধ্যে যদি কেউ করে বাসে এরকম আল্লাহতালা সে ব্যাপারে সতর্ক করে দিচ্ছেন আরব দেশে এমন করতে তারা কোন দিকে গেলে বেশি লাভ হয় দিকে যাবে এক পক্ষে চুক্তি করেছে ওদের সঙ্গে মিত্রতা থাকবে কিন্তু যদি দেখা যায় এদের সংখ্যা কমে গেছে আর একটা বড় গোত্র আছে ওদের দুশ্মন ওদের সঙ্গে সক্ষতা করলে মিত্রতা করলে লাভ বেশি হবে তখন এদের সঙ্গে বিশাল ভঙ্গ করে ফেলে যারা বিশাল ভঙ্গ করে বিশেষ করে মুসলমান ওই মহিলার মত হয়েও না কোন একটা মহিলার তিনি এক্সাম্পল দিলেন কিছু মহিলা আছে হয়তো এরকম যে ব্যক্তি অনেকক্ষণ ধরে তাঁত বুনে আগের জমানায় কাপড় চোপড় বানাতো এরকম ফ্যাক্টরি ছিল না তাই না আমাদের দেশে তাঁতিরা ছিল তাঁতিরা বানাতিরা তারা ঘরের মধ্যে সুতা বানাতো এ তাঁতিরা তারপরে কি করতে কাপড় বুনত সেটা পরার জন্য কোনো মহিলা যখন সুতা বানানোর জন্য সুতারে প্যাচায় পাঁচাতে পাঁচাতে অনেক বানায় বানানোর পরে কিছুক্ষণ পরে সে যদি আবার এগুলাকে সবগুলাকে এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা কাজ করলো অনেকগুলো বানালো এখন করে কি সবগুলাকে আনডু করে ফেললো খুলে সবগুলাকে আবার কাছাই দিল শ্বাস করে তে এতক্ষণ খাটনি খাটলো এতগুলো সুতা বানালো তাদের মধ্যে বুনলো এখন এগুলোকে সব এলোমেলো করে ছেড়ে দিলো তো কি লাভ হলো এতক্ষণ যারা ইমান আনার পরে এরকম কাজ করে বিশ্বাসঘাতকতার কাজ করে তারা মনে হয় যে তাদের বিশ্বাসকে আবার এলোমালো করে দিল এত খাটনি করার পরে এই কাজগুলোকে নষ্ট করে দিল নিজের আমলকে বরবাদ করে দিল কাজে তারা এই গাদ্দারি করে যেটা আমরা বলি গাদ্দারি করে গাদ্দার এটা আরবি থেকে আসছে গাদারা। এবং হাদি হাগ গাদুফোলান ওই ব্যক্তির গাদ্দারি এটা লেখা থাকবে আর এটা কেন করতো আরব কবিলা গুলো তামানুম দেখালাম বা ইনাকুম আর সাথে চুক্তি আর যখন দেখো আরো বড় কবির অফার দিয়েছে ওই কবির বিরুদ্ধে তাদের সঙ্গে মিত্রতা হলে লাভ বেশি ভাবে যুদ্ধ হলে ওদের দিকে চলে যাও বেশি বড় কবিলার দিকে বেশি শক্তির কাছে যাও ছোট শক্তিকে তোমরা ধোকা দিয়ে ফেলো বিশ্বাস ভঙ্গ করো এটা খুবই খতরনাক জিনিস এই কাজ তোমরা করো না। কারণ আরবের এই কবির লোকেরা তো ইসলাম কবুল করেছে। আল্লা তালা তোমাদেরকে পরীক্ষা করে দেখেন সেই জন্য বিজনেস কন্ট্রাক্টের মধ্যেও অনেকেই করে যে বিজনেস কন্ট্রাক্টের মধ্যে ফাঁকি দেয় গাদ্দারি করে তাই না কত করে বেচা মধ্যে করে ব্য চাকের মধ্যে করে অনেক আপনাকে বিভিন্ন অফার দেয় যে এই জিনিস কিনলে এই বাণিজ্য এই পণ্যের মধ্যে এত লাভ আছে এত সুবিধা আছে তারপর ছোট্ট করে লিখে দেয় অসুবিধাটা কি আছে ওটা আপনি পড়তে পারবেন না এরপরে এত ভালো কিছু দিয়ে আপনি কিনলেন পরে দেখেন যে যেভাবে বলছে সেরকম তো না জিনিসটা অন্যরকম তখন পরে আমরা তো লিখে দিয়েছি এরকম হইতে পারে তুমি ওটা পড়ো নাই এত ছোট ছোট পড়াই যাইতো না খেয়াল করে নাই এই যে মানুষ কত রকমের ধোকার ব্যবসা বাণিজ্যের মধ্যে যখন দেখে যে ব্যবসা ডুবে ডুবে ভাব তখন আরেকজনের কাছে না নিজের যান বাঁচলো আর এই ব্যবসা নিয়ে যে কি মসিবতে পড়বে সে খবর নাই আবার যদি দেখা যায় যে লাভ বেশি হচ্ছে তখন বিজনেস পার্টনার কেমন আউট করবে সে চিন্তায় থাকে পুরোটা কেমন দখল করবে কিসের চুক্তি মুক্তি কিছু নাই এইভাবে একজন জমি আরেকজনে দখল করছে তাই কিনা একজন বাড়ি আরেকজনে দখল করছে কিভাবে রাতকে দিন দিনকে রাত বানাচ্ছে মানুষ যে আল্লাহ তোমাদেরকে লাভ ক্ষতি কিছু হয় দুনিয়ার দানা পানা আমাদের কিছু বাড়তে পারে কমতে পারে ব্যাপার আছে এগুলো দিয়ে আল্লাহ তালা তোমাদেরকে পরীক্ষা করেন ইনামাবলু কুমুরাহুবিহী এগুলো দিয়ে আল্লাহ তালা তোমাদেরকে পরীক্ষা করে দেখেন কে কথা ঠিক রাখে অনেক ক্ষেত্রে এরকম হয়েছে যে আপনি বাড়ি পছন্দ করেছেন এখন মনে করেন বাড়িটার দাম হল তিনশো হাজার পাউন্ড চারশো পাউন্ড আপনি মোটামুটি কথাবার্তা হয়ে গেছে লেনদেন করবেন এই সময় আরেকজন খবর পেল বাড়ি এটা চারশো হাজার পাউন্ডে বিক্রি হয়ে যাচ্ছে খুব ভালো বাড়ি আরেকজন গিয়ে কানে কানে বিক্রে তাকে বললো তোমাকে দশ হাজার পাউন্ড এক্সট্রা দিয়ে দেব যদি তার নীতি থাকে সে বলবে না আমি কথা দিয়ে ফেলেছি আর হবে না আর কথা না দিয়ে থাকলে সেই দশ হাজার পাউন্ড এক্সট্রা পাওয়া যাবে ওকে ফাইন চুক্তি ওয়াদা কথা সবগুলো সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে এই মুসলমানদের ভিতরে এই জাতীয় কাণ্ড কিভাবে সত্যকে মিথ্যা মিথ্যা কে সত্য করে ফেলে মানুষ আর আমাদের মুসলিম দেখার দিকে এইভাবে আপনি যদি টাকা রাখেন অমুক জায়গায় ছয় মাসে টাকা দ্বিগুণ হয়ে যাবে মাঝে মাঝে এরকম কোম্পানিগুলো খবর আসে না একটা ছিল ডেস্টিনি তাই না তারপরে টাইম টু টাইমেছে ধোকা বা কত তরিকা আদম শিখেছে আর কেয়ামতের দিন এই সব কিছু নিয়ে উঠতে হবে আর কেয়ামতের দিন আল্লাহ তোমাদেরকে উঠাবেন উঠাই খবর দিবেন কি এখতালাপ করেছিল কি কথা নিয়ে পরবর্তী বাদানুবাদ করলে আগের কথা কি ছিল পরের কথা কি ছিল এখন মানে তার গলা এত বড় আপনার সঙ্গে এগুলো সব অস্বীকার করছে জানা তোমার সাথে তো এরকম কথা হয়নি তোমরা যা কিছু নিয়ে এখন বিতর্ক করছো আমাদের দিন এগুলো সব তোমাদেরকে বয়ান করে দেওয়া হবে কি করেছিল তারপর এছাড়া মানুষের মধ্যে এই যে বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মত বিভিন্ন গোত্র বিভিন্নভাবে বিভক্ত হয়ে আছে আল্লাহ তালা চাইলে সমস্ত মানুষকে এক উমত বানাতে পারতেন সবাই ইসলাম ছাড়া আর কোন ধর্মই নাই কোনো অপশন দিতেন না এখতিয়ার দিতেন না চয়েস দিতেন না কিন্তু আল্লাহ তালা ফ্রিডম দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন চয়েস করার জন্য তুমি বেসে চুজ করো এই পরীক্ষাটা আল্লাহ মানুষকে করাতে চান তাকে পুরস্কৃত করার জন্য। কিন্তু কেউ কেউ আসে যে তারা গোমরাহ রাস্তাকে হকের রাস্তাকে হেদায় পছন্দ করে না এই জন্য আমরা চাইতে হবে আল্লাহ বলছেন যাকে আল্লাহ চান গোমরাহ করে দেন আর যাকে আল্লাহ চান হেদায় দিয়ে দেন এই অর্থ এর অর্থ এই নয় যে তাহলে আল্লাহ দিয়ে দিলে আমার কি করার আছে না ওজুবিল্লা এইরকম নয় আল্লাহ তালা নিজে মানুষকে চাওয়ার জন্য তো বলেছেন আল্লাহ কেন্লাহ করেন কবুল করেন আমরা সে আগ্রহ নিয়ে চাইতে হবে যে চায় হেদায়তের পথে থাকতে আল্লাহ তাকে সে তৌফিক দেবেন আর যে চায় গোমরাহ রাস্তায় চলতে তাকে আল্লাহ সেদিকে লাগিয়ে দিবেন এখন যারা আল্লাফিক দিয়েছেন মনে করি যে আমরা আল্লাহ করছি আমরা স্বীকৃতি দেবো স্বীকার করবো আল্লাহর প্রতি সুক্রিয় আদায় করবো তাহলে আল্লাহ তালা আমাদেরকে আরো বেশি করে দেবেন সুক্রিয়া আদায় করে আল্লাহ বেশি দেবে একটু শকর গুজার হয়ে যায় বেশি করে আলহামদুলিল্লাহ কত মানুষকে মসজিদের দিকে একদিনও জানা বাড়ির পাশেই মসজিদ আপনার চিনবেন আর নাম না বললে তো নাম বলতেছি না তা আমি গাড়ি পার্ক করে বললাম যে আর দিন। নামাজ পড়তে যাবেন না একটু কবে যাবেন আল্লাহ কখন ডেকে বসে তো আল্লাহ তুমি আমাকে অন্তত বেনামাজি বানাওনি এবং তুমি আমাকে আল্লাহ আরো বেশি করে তৌফিক দান করো এভাবে আমরা আল্লাহ তালা কাছে এই আদায় করি এবং চাই কি করছ সব সম্পর্কে জিজ্ঞেস করা হবে ঠকাই ধোকা দেয় আমি যেগুলো কিছু করিনি না না কে বলছে আপনি কথা শুনছেন কোন প্রমাণ দেখাতে পারবেন প্রমাণ নাই কি করবে দুনিয়ার কোটে বিচার হবে না আল্লাহ তালার কি সব জানা আছে অবশ্যই অবশ্যই তুমি জিজ্ঞাসিত হবে তুমি করে যাচ্ছিলে তোমার সমস্ত আল্লাহ অবগত আছেন এবং দা তোমাদের এই শপথ করার কাজটা কসম করার কাজটা করে চুক্তির মধ্যে এইগুলো করার পরে আবার সুযোগ মতো বেশি করে পাওয়া জন্য ধোকা দিয়ে বিশ্বাসঘাতকতা করা কোনো কাজ কখনো করো কারণ কসম করে কোনো কাজ করলে বাকিরা মনে করে বাচ্চা আল্লাহর কসম করেছে আমি তার প্রতি বিশ্বাস করতে পারি কসম করেছে আল্লাহর নামিয়ে কসম করেছে তো একটু আশ্বস্ত হলো অনেক সময় বিক্রেতা বলে যে আল্লাহর কসম এটা এক অনেক খাঁটি জিনিস এটা বলি বিক্রি করে দেয় মধু মধুর মধ্যে সব ভেজাল দিয়ে ভর্তি করে এনে তারপরে কসম করে বিক্রি করছে একটি ইসলামের ভিতরে ঢুকেছিলে তুমি যে মুসলিম হিসাবে নিজেকে মনে করেছিলে সেখান থেকে তোমার পদস্খলন হয়ে গেল পিছলিয়ে পড়ে গেলে তোমার ইসলাম মনে মনে হয় না তোমার কাছে হাদিস এসেছে লামা ইমান আল ইমান লাহু যার আমারী নাই তার ইমান নাই ইসলাম থাকলো কোথায় আমানতারি না থাকলে ইমান থাকে না আর যারা ইসলামের রাস্তা আল্লাহর রাস্তা থেকে নিজেদের লোকদেরকে ঠেকিয়ে রাখ রাস্তা বন্ধ করে দাও বাধা দাও এগুলো করে তোমরা কত খারাপ জিনিসের দিকে যাচ্ছ কত শাস্তির উপযুক্ত হচ্ছ মক্কি জিন্দেগীতে বা মদিনী জিন্দিগিতে অমুসলিমরা ইসলামের রাস্তা বন্ধ করার চেষ্টা করেছে। আজকের যুগে শুধু অমুসলিমরা ইসলামের রাস্তাকে বাঁধা দেয় তাদের চেয়ে অগ্রসর করা বেশি আরো তথা যদি মুসলিমরা এদের কি পরিণতি হবে মুসলিম আর ইসলামের দুশ্মনী অমুসলিম থেকেও বেশি করছে ওলা কুমা এইরকম যদি করো তোমাদের জন্য অনেক বড় শাস্তি অপেক্ষা করছে মুনাফা হবে এই যদি কর তাহলে তুমি অল্প দামে আল্লাহর সঙ্গে কৃত চুক্তি ওয়াদা কসমকে বিক্রি করে দিলা তালামুন। এই দুনিয়ার লোভ সামলাতে পারল না তাই না কিন্তু একটু চোখে গেলা। কিন্তু তুমি কি জানো আল্লাহর কাছে তোমার জন্য যা রাখা আছে সেটা তোমার এই দুনিয়ার চুক্তি ভঙ্গ করে বেশি পর থেকে কত বেশি ভালো হবে ইন্দেমা হুয়া কাছে তোমার জন্য জমায়েত হয়ে থাকবে সেটা কত উত্তম তোমার তোমাদের কাছে যতই টাকা পয়সা জোগাড় কর ঠকিয়ে ঠকিয়ে মানুষকে অনেক বেশি বানাও তোমাদের এগুলো একদিন শেষ হয়ে যাবে আর আল্লাহর কাছে যেটা থাকে সেটা চেরস্থায় কোনদিন শেষ হবে না আল্লাহর খাজানায় কোনো শর্টেজ পড়বে সারা দুনিয়ার মানুষকে আল্লাহ অনেক করে দিলেও কোনোদিন কম পড়বে না টান পড়বে না তো কাজেই তোমরা একটু আল্লাহর কাছে চাও এই ঠকানোর রাস্তায় যেও না পাওয়ার জন্য আল্লাহর কাছে হালাল রুজির জন্য দরখাস্ত করো চেষ্টা করো ঠকা ঠকানো প্রতারণ না দেওয়া মেরে দেওয়া এই সমস্ত চিন্তা থেকে তোমরা সরে আসো আর আমি অনেক বড় পুরস্কার দেবর করেছিল তাদের উত্তম তরীকা কানুয়ামাল তারা দুনিয়ার মধ্যে যেভাবে কাজগুলো করে গিয়েছে তাদের পাওনার তুলনায় কত বেশি কত সুন্দর কত বড় পুরস্কার দেব আমি কেন আল্লাহর কাছে পুরস্কার কি ছোট ঘাটো নাকি কত গুণ কত বেশি নেকির পরিমাণ একটার মোকাবেলায় কত গুণ মিনিমাম দশ গুণ আর কত হতে পারে সাতশো গুণ পর্যন্ত আরো বেশি হতে পারে মাজিদ আমার কথা আরো এক্সট্রা আছে আনলিমিটেড হতে পারে সেটা তো দুনিয়ার এই কয়েক গুণের জন্য একটুখানি বেশির জন্য তুমি মানুষ এত বেশি আত্মসাত করো কথা ভঙ্গ করো চুক্তি ভঙ্গ করো বখেলাফি করো কথা কর। তো আল্লাহ তালা এই এগুলা এগুলো থেকে বাঁচতে হলে কি করতে হবে সবর লাগবে একটু লোভ সামলাতে হবে অনেকের লোভ সামলানোর সবরটা নাই খুব কষ্ট আর দেখলেই হয়েছে খালি হাত দিতে মনে চায় পাইলেই পকেটে ঢুকেতে মনে চায় এখানকার লোকেরা হয়তোবা কিছু ভালো যদি বাংলাদেশে নামাজ কালাম পড়েন যে পকেট থেকে মোবাইলটা পড়ে যায় বাইরে হয়ে গিয়ে আসে মোবাইলটা পাবেন কিনা সন্দেহ আছে মানে দেখলেই হাত দিতে হবে নিতে হবে কার জমি কার বাড়ি হঠাৎ করে দখল করে বসে আছে দখল করতে পারলেই হচ্ছে এর বিনিময়ে যারা সবর করবে লোভ সামলাবে তাদেরকে যে আল্লাহ কি দেবেন পরে রায় আল্লাহ তালা বলছেন মানে আমিল যারা নেক আমল করে যায় পুরুষ অথবা নারী মোমেন হিসাবে দান করবো দুনিয়ার জীবনে আর আখের হাতে কি দেবো বলে যদি আর আখের আমি তাকে তাকে আমি দেব পুরস্কার সে যা কিছু করছিল তার তুলনায় অনেক বেশি দেব তাকে দুনিয়ার জীবনে হায়াতান আন তা বলতে কি বোঝানো যায় দুনিয়ার জীবনে হায়াতান আন তা ভালো জিন্দেগি পবিত্র জিন্দেগি হায়াতান আন তার অর্থ এই ভালো জিন্দগির অর্থ কি যে এখানে দুটো জিনিস যে আল্লাহ তালা যারা আমেলা সওয়ালে হা নেক আমলের মধ্যে থাকে গুনার আমলের দিকে যায় না ওই উপরের কথাগুলো সহকারে যে কেউ যদি ভালো করে নামাজ কালাম পড়ে কিন্তু ব্যবসা বাণিজ্যের লেনদেনে ঠকায় সে কি আমলে সালে হাত আর হলো গুরুত্ব দিয়েছিলেন লেনদেন আচার ব্যবহার এগুলোর দাম আল্লাহর কাছে অনেক বেশি শুধু নামাজ কালাম কিছু না ফলে ইবাদত করান শিল্পা আর সুযোগ পাইলে মানুষের টাকা দখল করা এইরকম এবাদতো আল্লাহ চান না আল্লাহ তারা চান একটা ভালো মানুষ হবে এবং সৎ হবে অনেস্ট হবে সদেখ ইত্যাদি গুণগুলো সহ যখন থাকবে সেটাই হল প্রকৃত নে কামল নারী এবং পুরুষ যেই হোক তাকে আল্লাহ হায়াতিয়ার মধ্যে তাকে আল্লাহ হায়াতবা আর আখেরাতের মধ্যে উত্তম তাকে হায়াত দিবেন ইমাবিবুল কাই মহাম আল্লাহ বলেন ফালাহুম আতিয়বুল হায়াত এই লোকগুলোর জন্য দন দুনিয়ার মধ্যে দুনিয়া এবং আখেরাত উভয় জায়গায় উত্তম হায়াত আর যারা মজাটা তারা এনজয় করবে না কিভাবে আল্লাহ এই দুনিয়ার মধ্যে হায়াতের জিন্দি হায়াতন তৈবা এই মধ্যে সে মোমেন আল্লাহ তালার এভাবেই করে সে ওয়াতা ঠিক রাখে ওয়াতা খেলাফ করে না এবং তার মধ্যে একমাত্র আল্লাহ তা আল্লাহ সন্তুষ্টি অর্জন কোন তরিকায় কোন কাজটা কিভাবে করলে আল্লাহ তার প্রতি খুশি থাকবেন এটা তার জীবনের প্রধান টার্গেট যে কাজে হিসাব করে যে আমি আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট আছেন কিনা এই কাজে এবং তার পরিপূর্ণ ফোকাস উইথ আল্লাহ তার সবচেয়ে বড় চিন্তা আমার আল্লাহ আমার প্রতি খুশি আছেন কিনা এটা ঠিক আছে কিনা আল্লাহর দৃষ্টিতে এরকম করলে আল্লাহ তারা পছন্দ করবেন না অপছন্দ করবেন এটা হচ্ছে চিন্তা করে সব সময় আমাদের কাছে যখন কোন সমস্যা আসে স্বামী স্ত্রী অসুবিধা হয়েছে অথবা আত্মীয় স্বজন মধ্যে প্রবলেম হয়ে গেছে তো এখন সম্পর্ক রাখবে না কেটে ফেলবে আমি বলি যে আপনার মন কি চায় ওটা অনুযায়ী সিদ্ধান্ত না নিয়ে একটু থামিয়ে চিন্তা করেন যে আল্লাহর কাছে কোন কাজটা পছন্দ নিয়ে হবে আমার একটু কষ্ট হলেও এটাকে করে ফেলব কিনা তাহলে আমি এটা করি আর আমার কাছে কষ্ট লাগতেছে কিন্তু আল্লাহ তালা এটাকে রাইট মানে করতেছেন আমার কষ্ট হচ্ছে কিন্তু আল্লাহ পছন্দ নিয়ে সেটা করতে হবে কিনা বলেন না আর যদি বলি না আমার নসলে যে এটা আমি পারবো না আমার অনেক ঝামেলা গেছে আমি অনেক কষ্ট পেয়েছি আমি কিছুতেই মানবো না তাহলে কি হলো আমি আল্লাহ তালা কি চাইলেন সেই ফোকাস আমার নাই মোমেন্ট প্রকৃত সে সমস্ত কিছু পুরো চিন্তা আল্লাহ তালার কাছে এবং সে স্বপ্ন চিন্তা করে যে আল্লাহর সঙ্গে আমার দেখা হবে সেই দিন আল্লাহ তালা আমাকে পুরস্কৃত করবেন আমাকে আল্লাহ তালা মায়া মমতা দিয়ে আমাকে রহম দিয়ে পার করে দেবেন এইগুলো নিয়ে তার সমস্ত কাণ্ড করতে প্রত্যেকটি কাজ কথা আল্লাহ তালার মাপ কাটিতে মানদণ্ডে সে মাপে এইরকম লোকের ব্যাপারে হাজিজে কলসি যে কি এসেছে যে যে ব্যক্তি আল্লাহ তালার এই হুকুমগুলাকে ঠিক মতো মেনে চলে ফরজ এবং পালন করে গুনায় কবিরা থেকে দূরে থাকে সে আস্তে আস্তে তার জীবনে আল্লাহ করার জন্য নফলেব বাড়িয়ে দেয় তখন আল্লাহ তাল্লাহ বলেন আমি তার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে আমি তার কান হয়ে যায় যে কান দিয়ে সে শুনে আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে কিছু ধরে বা আঘাত করে আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে কোনদিকে যায় এটা কেমন কথা তো আল্লাহ আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে দেখে যেটা দেখা আল্লাহ তালা দেখলে খুশি হবেন সেটা সে দেখে আর যখন যেটা দেখলে আল্লাহ খুশি হবে না চোখকে ফিরিয়ে নেয় ওমুকে গৃহবোধ করা শুরু করে দিয়েছে আপনার কাছে ও শুনছো না কি সেই কাজ করেছে আপনার কাছে ঝালাপালা লাগতেছে না ভাই এটা বলবেন না আমি এটা শুনতে চাই না সে এটা শুনে না আল্লাহ তাকে এভাবে করে দেন তার হাতে কোনো অন্যায় জায়গায় তাচ করবেন অন্যায় জায়গায় আঘাতও করবেন ওই রাস্তার দিকে যাবে ওই মিটিংয়ে যাবে ওই সমাবেশে যাবে যেখানে গেলে আল্লাহ খুশি হবে যেখানে গেলে সময় নষ্ট আল্লাহর কাছে মোটেই গ্রহণযোগ্য হবে না সে ওখানে কোনোদিন যাবে না এইভাবে আল্লাহ তালা তাকে হায়াতাম তাই এবার দান করেন তার জীবনটা আল্লাহকে নিয়েই আল্লাহ তার সবচেয়ে বড় আশা আকাঙ্ক্ষার প্রতীক এই জন্য হাজি সালাম বলেছেন মানকানা যে ব্যক্তির আখেরাতে আল্লাহ প্রধান চিন্তার কারণ হয়ে যায় আখরাতে পাশ করা নাজাদ পাওয়া তাকে সবচেয়ে বড় অকুপায় করে রাখে আল্লাহ তালা তার আখেরাতের এই দুশ্চিন্তা দূর করে দেন আল্লাহ তাকে সেটা দেবেন আর তার দুনিয়ার ঝামেলাগুলো আল্লাহ ঠিক করে দেবেন গটিয়ে দেবেন আর যে ব্যক্তির শুধু দুনিয়া এটা করবো না সেটা করব ঠিক করবো কোথায় করব কোথায় ষড়যন্ত্র করব কোথায় মিটিং করব কোথায় কার বারোটা বাজাবো কোথায় নিজের সুযোগ সুবিধা স্বার্থ হবে এগুলো পিছনে থাকে আল্লাহ তাল্লাহ বলেন সে আখেরা টোটালি মিস করে ফেললো আমার সন্তুষ্টি আর দুনিয়ার এই ঝামেলার মধ্যে এটা থেকে সেটা সেটা থেকে ওইটা তার শান্তি আমি দেব না এই অশান্তি করতে করতে কোন উপত্যেকায় কোন কোন মরুকায় পরে মরবে মরুক আল্লাহ আল্লাহ যারা থাকেন কেউ কেউ আবার বলেছেন যে হায়াতন তৈবের অর্থ হয় কি যে অনেকটা বেশি টাকা পয়সা বড় পজিশন সম্মান গদি ইগুলা পাওয়া যায় তার অনেক কাপড় চোপড় কিনা ইত্যাদি অনেক কিছু তার আছে। জাগা বাড়ি প্যালেস কয় জায়গায় কয়টা আছে গাড়ি কয়টা আছে এগুলো হাঁকিয়ে চলে এইটাই অবিশ্বাসী ক্রিমিনাল দেখা যায় তার টাকা কোন গণেশ করা যায় না কত কোটি ঘরের ভিতরে থাকে আল্লাহ ভালো লোকেরা মনে ওয়াও কি অবস্থা তো আল্লাহ তালা বলেন কিছু কিছু লোক যারা দেখে যে আবার তার মমেন এই বেসারা এত নামাজি তাহা গুজার আহারে এই সংসারটা চলে না কত কষ্টে আছে তো কি আসে মনে করে কে দেখলো তার এই বাইর হলো দামি দামি কাপড় চাপড় গায়ে দিয়ে তার বহর নিয়ে তার পিছনে সবাই তাকে নিষে প্রদর্শন করছে তাকে দেখে বাকি ঘর বাড়ি থেকে মহিলারা বাচ্চা কোলে করে নিয়ে আসে আহারে কি জানিবি এত টাকা কোথায় পেলো কেমনি হলো আহারে আমার ছেলে পেলে যদি এরকম হতো কারণের মতো হতো বড় হলে এরপরে যখন অল্প সময়ের ভিতরে আল্লাহ তাকে মাটিতে দাবিয়ে দিলেন কোরআন পাখি আল্লাহ তালাই কথা বলেছেন যে তখন ওই যারা এই নিজের বাচ্চা কাচ্চাকে কারুনের মতো হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছিল তারপর আল্লাহ তুমি আদাকে বাচ্চা কারুনের মতো বানাইও না আমাদের ছেলে মেয়েদেরকে তারা তো অবা করলো তো ইমাম তাই বলেন কিন্তু তার মনের ভিতরে আল্লাহ করে তার কোন অভিযোগ নাই ইমানদারদের হায়াত হাইয়াতে তাই এবার আসল তাই এবার হলো সেই আল্লাহর সঙ্গে সম্পর্ক রুহানিয়াতের দিক থেকে স্পিরিচুয়ালিটি আল্লাহ তালা সুরা বলেছেন কারণে বিশাল ইতমিনান অর্জন করেছে এবং মনে রেখো আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক রাখা তার দিকে তার স্মরণ তার হুকুম মেনে চলা এর মধ্যেই একমাত্র অন্তর গুলোর মধ্যে শান্তি প্রশান্তি আসতে পারে যারা ইমান এনেছে এবং করেছে তাদের জন্যই সুসংবাদ এবং তাদের জন্যই উত্তম ফেরত যাওয়ার ঠিকানা জগ্নাত রেডি হয়ে আছে তো মোমেনদের জন্য আসলে সুফান অনেক ইমানদারগন আছেন যারা হয়তো দুনিয়ার জীবনে একটু ভাঙ্গাচুরা বাড়ি ঘরে আছেন গায়ে কাপড় চোপড় এত দামি নয় কোন রকমের জীবন পার হয়ে যাচ্ছে আল্লাহ তালা এবার তাদের দিলটা ভরে আছে এবং তারা ওই অবস্থায় বলছে আলহামদুলিল্লাহ এরা যে আল্লাহর কাছে কত সম্মানিত হবে। এবং এটাই হায়াতন তৈবা তার অর্থ এই নয় যে কোনো মোহামেন ধনী হয়ে গেলে হায়াতন তৈবা হবে না ওয়েসন্ডা দিয়ে মতো যদি মালের মহব্ব তাকে বহির না বানায় এইগুলো পূজা না করে এইগুলা দান করতেই থাকে সেও পেতে পারে। আবার কোন কোন সময় যে কোন কোন মোমেনকে দিনের কারণে তাকে অনেক টর্চার করা হয় শাস্তি দেওয়া হয় তাকে অর্থনৈতিকভাবে বয়কট করা হয় তার ছেলে তার নিজের উপরে বিপর্যয় নেমে আসে এবং লোকেরা দেখে সে জেলে আসে তাকে ফাঁসিতে অপমান করা হচ্ছে তার বিরুদ্ধে মানুষ না যেন শিশি করে ওই কাজ করে এই লোক কিন্তু আসলে আল্লাহ তালা তাকে হায়াতন তৈবা দিয়েছেন কারণ তার সঙ্গে যে তালা সম্পর্ক আছে সে জানে তাকে অন্যায় এই যে অপমান করা হচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে বদনাম করা হচ্ছে মিডিয়া ক্যাম্পেন করা হচ্ছে প্রত্যেকটি জিনিসের মোকাবিলায় আল্লাহ তার কাছে তার সম্মান বাড়তে থাকবে বাড়তে বাড়তে থাকবে থাকবে। সেদিন দেখা যাবে যে কে সম্মানিতে ছিল সে সেটা জানে কষ্ট পড়লেও জেলে গেলেও এ মোমেন আল্লাহ তালার প্রতি তার ইতমিনান রয়েছে সে তার হায়াতি তাই আবার জিন্দিগি আছে আর বাইরে থেকে যে যদি গাড়ি হাঁকিয়ে চলছে ক্ষমতার গর্ব দেখাচ্ছে সেই ব্যক্তি কখনই আল্লাহ কাছে করতে পারে না। আল্লাহ বলছেন এবার যে তার মোকাবিলায় যারা আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক রাখে না যদি অনেক মালদারও হয় অনেক ক্ষমতাধর শক্তি হয়ে যায় তাদের অবস্থা কি আল্লাহ তালা বলেছেন ঠিক তার মোকাবিলা যে ব্যক্তি আমার সঙ্গে সম্পর্ক রাখে না আমার স্মরণ করে না মুখ ফিরিয়ে নেয় আমার সঙ্গে তার কোন তার জন্য রয়েছে একটি ন্যারো লাইফ খুবই সংকীর্ণ জিন্দিগি আমি তাকে দেব এত কিছু থাকা সত্ত্বেও তার শান্তি থাকবে না তার দুনিয়ার জিন্দিগি শান্তি নিরাপত্তা তার থাকবে না সে সবসময় টেনশনে থাকবে তার দুনিয়াতে এই শাস্তি চলতে থাকবে তার লোকেরা মনে করবে বাহ কত জানি সুখী আছে সে কিন্তু তার মধ্যে টেনশন কাজ এটা আল্লাহর কথা তাকে আলো শান্তি দিতে পারেন না আপনারা বিশ্বাস করেন অবশ্যই যে তাকে আলো শান্তি দেবেন না তাকে অশান্তি দেবেনি কোন দিক থেকে হয়তো দেখা যাবে তার স্ত্রীর খবর খারাপ তার ছেলে মেয়ের অবস্থা খারাপ তার ছেলে মেয়ে তাকে একসময় টোটা থেপে ধরবে সেখানে তার অবস্থা কোন রকমেই শান্তিপূর্ণ আরামের দিন দিকে হবে না এত বালাখানা থেকে বালাখানায় অশান্তিতে ভুগতে হবে তাকে আল্লাহ রা মাই সাদা ইন্দাল নিশ্চয়ই আল্লাহ নিশ্চয় করে বলছেন আপনি কি তার খুব সুখের দিন দিকে আশা করতে পারেন কোন দিন অনেক শুরু কেয়াতে আনা তাকে আমি অন্ধ করে উঠাবো চোখে দেখবেন আমি তো দুনিয়া তো অন্ধ ছিলাম না চোখে দেখতাম আল্লাহ বলবেন ও কেখে আতাত আমি এত আয়াত পাঠালাম এত ফরমান পাঠালাম এগুলা তুমি তেলাওতো করলে না জানলিও না শুনলেও না এগুলাকে তুমি ভুলে গেলা তুমি জানতে চাইলে না আজকে তোমাকে ভুলে যাওয়া হবে তোমাকে চোখ দেওয়া হবে না আরো শাস্তি আছে তো আল্লাহ তারা এই যে সুন্দর হায়াত তৈবা দিবেন মোমেনদেরকে এই হায়াতে তৈবা দুনিয়ার মধ্যে যারা পাবে আখারাতে তারাই জান্নাত পাবে ইনশাআ আল্লাহ এই জন্য ইমামগণ বলেছেন বড় বড় ইমাঙ্গ দুনিয়ার মধ্যে একটি জান্নাত আছে আল্লাহর আল্লাহর প্রতি ইমান এনে কষ্টে পড়লেও যে একমিনান আছে এই জান্নাত যে পাবে সেই আখড়াতে জান্নাত পাবে আর যেই ব্যক্তি এই জান্নাত পাবে না ইমানের সন্তুষ্টি তার মধ্যে পাওয়া যাচ্ছে না একমিনান আসছে না আল্লাহর প্রতি সঙ্গে সম্পর্কে চোখের পানি আসে না এই চোখের পানির মধ্যে আজাবের ভয় আছে আর আল্লাহ তালার সঙ্গে মহাব্বত চলে আসছে যে আল্লাহ আমাকে মেহরবানি করে এই তৌফিক দিয়েছেন যে আমি আল্লাহর ভয় কাঁদি আমি আল্লাহর কথা শুনি আমি কাছে শ্রদ্ধা করি আমি আল্লাহর কাছে দোয়া করি এই আল্লাহ তালার এক অপূর্ব নিয়ামত দুনিয়ার সবচেয়ে বড় সৌভাগ্য এখানে নিহিত রয়েছে এরপর আল্লাহ তালা বলছেন যে কোরআন তালাবাতের কথা এই আল্লাহ তালার সঙ্গে সম্পর্কের জন্য কোরআনটা অত্যন্ত জরুরি হায়াতন তৈবার একটা বিশেষ কর্মসূচি তার সঙ্গে জীবনে কোরআনের অনেক সম্পর্ক আছে এই জন্য যখন তুমি আয়সেন পড়বে পড়তে শুরু করবে শুরুর আগে তুমি আল্লাহ তালা কাছে রাজিম থেকে কি চাও বা চাও আশ্রয় প্রার্থনা করো তাহলে হায়াত জন্য কোরআন লাগবে আপনার অনেক টেনশন আছে কি করবেন বুঝতে পার না অমুক আপনাকে এত কষ্ট দিয়েছে ঘুমাতে পারছেন না আপনি যদি একটু কোরআন ফেলেন আর কোরআন পড়েন আল্লাহ করেন টেনশন অনেক রিলিফ হয়ে যাবে যে কোন টেনশনের কারণ হোক সেটা তো আর এই কোরআন পড়তে আসলে প্রথম যে কাজটা করতে হবে কোরআন শুরুর আগে তেলাওয়াত করতে বসলে ফার্স্টে মিনার আমি আশ্রয় চাই কার চাই ব্যাপার কি কোরআন পড়তে গেলে এটা চাইতে হয় কেন তার মানে শয়তান আমরা কোরআন পড়লে বড় অসুবিধা ফিল করে সে আমাদেরকে কোরআন পড়া দেখতে চায় না এই অনেকে আমরা আসি আমরা কিন্তু অনেকেই কোরআন খুব কম পড়ি পরিমাণ এত কম পড়ি শুধু রমাদান মাসে একটু মোটামুটি একটা ভালো অংশ পড়ি এই হল মুসলিম উম্মার মেজরিটির অবস্থা কারণ কোরআনটা আল্লাহর পক্ষ থেকে এত নিয়ামত অনুনা জেলুমাল কোরআন এই কোরআন আমি এমন জিনিস নাজিল করি করেছি যেটা মোমেনের জন্য শেফা এবং রাহমা আপনার চিন্তার দুশ্চিন্তার শেফা কোথায় আছে কোরআনই আছে কোরআন সেটা দলিল এই আয়া এবং রহমত এইটা আপনি যেন না পান শয়তান আমরা বেশি টেনশনে কেন থাকি আমরা টেনশনে থাকলে শয়তানের কেমন লাগে খুব খুশি লাগে আরে আদম সন্তান তো আমরা তার হিংসার পাত্র সে কেন আমাদের পিছনে লেগেছে হিংসার কারণে কি জানি আমরা জানলাতে চলে যাই কিনা কারণ সে জাহান্নামে যাবে তো সমস্ত বনি আদমকে জাহান নামে নিয়ে যাওয়া যায় এটা তার সবচেয়ে বড় চেষ্টা তো সে এই জন্য কোরআন যাতে না পড়ি এটা আমাদেরকে সে বাধা দেয় আর পড়তে আসলে সে আমাদেরকে অলর বানিয়ে ফেলবে একটু ঘুম ঘুম ভাব লাগছে মনোযোগ আসছে না তো এইগুলো কিন্তু তার পক্ষতে কিছু ইনজেকশন হয় অমনযোগী কোরআন পরে আবার কথা বলে কোরআন পরে আবার কেউ কে নাকি টিভিও দেখে চাল আবার কে করে মোবাইল ফোন নিয়ে বসে টুন টুন করে দিল্লা কালাম পড়ছে এগুলো সে ডিস্টার্ব করতে চায় তার থেকে বাঁচতে হলে তুমি আউজ বিল্লাহিনের সহ পড়ো এইটা পড়ে নামো এই আউজ বিল্লা অনেক ফায়দা এক নম্বরে হলো যে আপনার মনোযোগ আসবে আপনি মজা পাবেন আপনার কাছে বিরক্ত লাগবে না আপনার কাছে মনে হবে আরো কতক্ষণ পড়ি না আমাদের টাইম হয়ে গেলে এখন চলে যেতে হচ্ছে আমাকে চলে যেতে হবে কিন্তু মনে হচ্ছে আরো পড়ি এই যে মজাটা আসে সেই মজাটা দূর করে দিবে সে বিরক্তি নিয়ে আসবে মনে যে ঘুম আসছে ভালো লাগছে না এই জাতীয় অনেক কিছু করবে দুই নম্বর হচ্ছে যে কোরআন থেকে যে ফায়দা নেওয়ার কথা হেদায়ত নেওয়ার কথা একটু খেয়াল করা একটু বুঝার চেষ্টা করা কিছু কিছু তো আমরা বুঝি যারা অনরব আছি আরবি না পড়লেও কিছু বুঝি জান্নাত কিছু অনেক কিছু বুঝি এগুলো যখনই পড়ি আমরা যেন একটু মনোযোগ দেয় যে আল্লাহ আমাকে জান্নাত থেকে মাহরুম করে দিও না এত সুন্দর জান্নাতের কথা নাহরের কথা বলেছো আল্লাহ আমার কিসমত যেন জুটে যায় জাহান্ন শাস্তি আল্লাহ শুনলেই যেন শরীরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায় সোফান আমি ও মুরব্বীকে দেখি না উনি অনেক অসুস্থ হয়ে গেছেন আশা করি এখন বেঁচে আছেন একজন মুরবী একটু শর্ট করে প্রায় নামাজ পড়তে আসতেন একটু শরীর খারাপ হয়ে গেছে অসুস্থ আমি নাম ভুলে গিয়েছি আমি দেখতাম উনি সবসময় তাফিরে থাকতেন যখনই জাহানামের কথা আসতো আমি লক্ষ্য করেছি ওনার শরীর এরকম করে উঠতো সোফান আল্লাহ হাজি আল্লা মাতর ইমান এটা ইমানের চিহ্ন যার নামের কথা আমাকে যেন এফেক্ট করে ফেলে আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায় কোরআন তেলাওয়াত করছি আমার যেন আল্লাহ সঙ্গে সম্পর্ক গভীর হয় ইমানটা যেন আমার বেড়ে যায় এই লেভেলে এইরকম তেলাওয়াতের জন্য আমাকে মনোযোগী হতে হলে আউজ্লাহ জরুরি এটা দিয়ে শুরু করবো আমি তেলাওয়াত কোরআন তেলাওয়াতের আগে আউজ্লাহ অত্যন্ত জরুরি আর বিসমিল্লাহ রহমান রাহিম এটা কদ্দুর জরুরি এ প্রত্যেক সুরার শুরুতে অত্যন্ত জরুরি শুরুতে বিসমিলা লাগবেই কারণ কোনো দৃষ্টিতে বিস্মিলা প্রত্যেক সুরার অংশ আবার কেউ কেউ বলেছেন সুরার অংশ নয় কিন্তু প্রত্যেক সুরার শুরুতে আলাদা করে এটি একটি করানোর আয়াত হিসেবে পড়তে হবে এর গুরুত্ব অনেক বেশি মাঝখানে যদি হয় কোন সুরার মাঝখানে তেলাবাদ করলেন তাহলে বিসমিল্লা জরুরি নয় আমরা আজকে তেলাবাদছি ছিলাম না পড়তাম অসুবিধা ছিল না কিন্তু আমরা কিন্তু শুরুতে কেউ যদি না পড়ে শুধু বিষমিল্লা পরে এটা বড় ভুল আউজুবিল্লা বেশি জরুরি বিষমিল্লার তুলনায় মাঝখানে তেলাবাত করলে আর শুরুতে তেলাবাত করলে সুরার শুরুতে আর প্রথম তেলাওয়াত হলো এক সেশনে তাহলে দরকার। বিসমিল্লা সেশনে বসে যেমন হাফেজেরা পড়তে পড়ছে তারা তেলাওয়াত করছেন অথবা ছাত্ররা পড়বে তারা যে এই সেশনে যতক্ষণ আছে প্রথমে একবার যদি আউজ বিল্লা পড়ে ফেলে হয়ে গেছে আর লাগবে না আউজবিল্লা আর প্রত্যেক সুরা শুরুতে রাতগুলা সুরা পড়ে প্রত্যেকটা শুরুতে বিশমিল্লা লাগবে এই বিষমিল্লা এবং আউজুবিল্লার এই হলো অবস্থান বিসমিলার অনেকগুলো ফজিলত ইমাম কাইয়েমি ফজিল যে আল্লাহ আল্লাহ কিন্তু পছন্দ করেন কোরআন তাকে একটু সুর করে পড়ে এই ব্যাপারে হাদিস নবী করিম সাল্ল আলাম বলেছেন আল্লাহ তালা বলেছেন ওরা কোরআনা তার এই তার মধ্যে সুর কারো আছে অসুবিধা নাই কিন্তু হুকুম করেছেন ফরজ করেছেন ধীরে আসতে মাখরাজের হক আদায় করা প্রত্যেকটি ওয়াজে মাদের লম্বা করে উচ্চারণ করা এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত জরুরি তাড়াহুড়া করে ফেলে অনেক সময় শয়তান আমরা মিস করি এটা আর নবী করিম সাল্লা সাল্লাম সুরের ব্যাপারে তিনি বলেছেন যাই এর আনে আসে তোমাদের যতটুকু সুন্দর কণ্ঠ আল্লাহ দিয়েছেন এটা করো। তারা সৌন্দর্য করে সুন্দর করে পড়া মনোযোগ দিয়ে পড়া। পড়া। এই সাথে আন অন্য কোনো সাধারণ কথাবার্তা নয় সাধারণ কোনো বই পুস্তক পড়া নয় কোনো কবিতা পড়া নয় কোন গান গজল এগুলো গাওয়া নয় কাজে এটার আদব রক্ষা করার জন্য সন্তান থেকে পানা চাওয়ার জন্য এর একটা মত মনে করে এটা একটা আবশ্যকীয় কাজ মনে করে করতে হবে যে আল্লাহর কালাম পড়ছি এই প্রস্তুতির জন্য এই আউজার অনেক ভূমিকা আছে আল্লাহ এই কোরআন পড়লে আউজ পড়লে পরের আয়াত আল্লাহ বলছেন এখন শৈতান্ত আবার আসা চেষ্টা করে আপনার আউজ্লা পড়েছেন আবার আসে নামাজের মধ্যে আমরা কত চর্চা করি চেষ্টা করি যে আজকে নামাজটা খুব খুশি মনোযোগ দিয়ে পড়বো কিন্তু এটা একটা সংগ্রাম তো আল্লাহ তালা আমাদেরকে করে পাশ করাতে চান কিন্তু আল্লাহ বলেছেন তুমি যদি সিরিয়াসলি ইমানের লাইনে চলো তাহলে আল্লাহ তালা তোমাকে সুসংবাদ দিচ্ছেন যারা ইমানিটি সে প্রয়োগ করতে পারবে না তার ক্ষমতা তার ওয়াসওয়াসা তার প্রভাব বেশি খাটাতে পারবে না যদি ইমানের পথে চলে এবং আল্লাহর তাওয়াক্কল বাড়িয়ে দেয় তাহলে এই লোকগুলোকে আল্লাহ থেকে হেফাজত করবেন আর শয়তানের পাওয়ার অথরিটি কাজ করবে তার প্রভাব বিস্তার করতে তাকে তার জন্য ইজি হবে ওই লোকের যারা শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করে শতানের তরিকায় চিন্তা করে তার রাস্তায় চলে তার ফর্মুলাগুলোকে গুলোকে নিজেদের জীবনে প্রয়োগ করে আর যারা শেখের দিকে চলে যায় শান তাদেরকে তাদের তার গ্রিফের মধ্যে নিয়ে নিয়েছে তার কন্ট্রোল হাতে নিয়েছে এই যে সমস্ত কাজে শয়তান খুশি হয় সেগুলো থেকে আমরা সরে আসব। আর যে সমস্ত কাজে শয়তান খোঁজ হয় না ওগুলোর দিকে যাব। শয়তানের তরিকা আমাদের দুশ্মনের তরিকা ইনাহুলাখুম আদৌ অমিন তোমাদের সুস্পষ্ট বন্ধু অনেকেই ছোটখাটো কাজের মধ্যে বন্ধু হিসাবে না তার তরীকা ফলো করে পানি খেতে গিয়ে বাম হাতে খাওয়া শুরু করে দিল এরকম অহরহ করে ফেলে মানুষ তাই না হাতে দিয়ে অনেক সময় বাম হাতে দিয়ে খাওয়া শুরু করে দিল আপনাকে লেনদেন করার সময় বাম হাতে দিল অনেক সময় আমরা কি করি মুরব্বিকে ডান হাতে দেয় আর বাচ্চা কাছে বাম হাতে দিয়ে দেয় অসুবিধা কি ছোট মানুষ কিন্তু কাজটা কার তরীকা অবলম্বন করলাম পদে পদে খেয়াল করতে হবে আমার কোন কাজটা শয়তানের তরিকে যাচ্ছে শয়তান মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করে দেয় এখন আমি গিয়ে মানুষের মধ্যে বিবাদ লাগাই মানুষের দুর্নাম রটাই একজনের কথা নিয়ে আরেকজনকে লাগিয়ে দেয় এ কার কাজ করছি শয়তানের কাজ করছি মানুষকে আল্লাহ দিকে দিনে না ডেকে উল্টা দিকে ডাকি গান বাজনা বৈশাখী মেলা এগুলোর দিকে নিয়ে যাই ওগুলাকে বেশি লেখালেখি করে পত্রিকা লেগেছে তার মধ্যে নগ্নতা দিয়ে ভর্তি করে দিল আর বিভিন্ন খবরগুলো যারা ইসলামী দুঃশনের যে খবর পছন্দ করে সেগুলোকে ফলাও করলো ইসলামের উন্নতি হয় ভালো হয় এই কাজে লাগলো না তাহলে এদের সুলতান শয়তান তারা শয়তানের খপ্পরে পড়ে গিয়েছে এইভাবে করে আপনি পদে পদে দেখতে হবে যে প্রত্যেকটি কাজের সময় আমি শয়তানের বিপরীত কাজ করব। মসজিদে ঢুকার সময় ডান পা দিয়ে ঢুকবো বাইরে আসার সময় বাম্পা দিয়ে বের হব। ঘরে ঢুকার সময় ডান পা দিয়ে ঢুকবো বাইরের সময় বাম্পা দিয়ে বাথরুমে যাওয়ার সময় এইভাবে করে আপনি পদে পদে কি শয়তানের তরিকাটা ফলো করবো না তার বিপরীত শুনতি তৈরী ফলো করবো এগুলো দিয়ে আমাদের জীবনকে যদি আমরা গড়ে তুলি তাহলে আল্লাহ আমাদেরকে গ্যারান্টি দেবেন তিনি আশ্রয় চাওয়ার জন্য আল্লাহ তালা এখানে দিলেন এছাড়া আরো অনেক রকমের তাউ আছে বিভিন্ন দোয়ার মাধ্যমে এগুলো পাওয়া যায় আল্লাহ এই যে বিভিন্ন রকমের আল্লাহার কাছে আশ্রয় চাওয়ার কাজগুলো এগুলো যদি আমরা বেশি করে দোয়ার আমলে থাকি তাহলে শয়তান থেকে আমরা অনেক হেফাজতে পড়ে যাব। হেফাজতের ভিতরে থাকব। এইজন্য দোয়াগুলোকে আজকারগুলোকে বলা হয় হেসনুল মুসলিম মুসলিমের কি দুর্গ আপনি দুর্গায়িত হয়ে গেলেন আপনি সুরক্ষিত হলেন শয়তান থেকে এই এইভাবে করে আমরা শয়তান থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে আর একটু অসাবধানতা এসেছে যখন তুমি রাগ হয়ে যাও দুই সাহাবি ঝগড়া করছিলেন এক সাহাবি বর্ণনা করছেন হাদিসটা এই যে রসুল সঙ্গে আমি পাশে ছিলাম দুইজন সাহাবি দুইজন মানুষ ঝগড়া করলো তার একজনের গায়ে রগ আছে এখানে এটা ফুলে গেছে মোটা হয়ে গেছে এইরকম রাগের কারণে আর গাল তার লাল হয়ে গেছে এটা দেখে নবী করিম সালাম বললেন একটি কথা আছে লাউ কলাহা যদি পায় তাহলে সে এখন যা সাফার করছে সব চলে যাবে আউজ্লাহ সে যদি আল্লাহর কাছে পানা চায় তাহলে তার এই রাগ গোসা অনেক চলে যাবে এই আউজ বিলাম সাহেব কিন্তু লোকেরা ওই সময় এটা পড়তে চায় না কারণ ওটা পড়লে তো আর রাগ তো চলেই যাবে হ্যাঁ ওইটা রাগ তো মানে এখন খুব মজা লাগছে রাগকে যখন তুঙ্গে উঠায় তখন কিন্তু অনেক মজা লাগে মনে হয় যেন আরো বেশি কয় আরো বেশি চালাই কতক্ষণ কিন্তু ঠিকই আপনি দেখেন পাঁচ সাত দশ মিনিট চালিয়ে আপনি একটু বার চিন্তা করবেন আরে বেশি বলে ফেললাম মনে টু মাছ বলেছে আপনি নিজেই রিগ্রেট করবেন তখন কিন্তু আপনাকে শয়তান অনেক সঙ্গ দিয়েছে আপনাকে ইনজেক্ট করেছে আমার শরীর সে ঢুকতে পারে এবং এইভাবে কতগুলো বিয়ে সাথে ভেঙে গেছে বলেন কিসের কারণে কোন সময় বড় বড় দুর্ঘটনার কারণে কিছু বিয়ে ভাঙ্গে মেজরিটি বিয়ে ভাঙে তালাক হয় কোন কারণে রাগের কারণে রাগ করে তর্ক করতে করতে রাগের চূড়ান্ত পর্যায়ে গিয়ে তারপরে তালাক হয়ে গেছে আসলে ব্যাপার কিছু এই প্রতিদিন মসজিদে আসলে প্রায় দিনই খবর পাওয়া যাবে এই একটা যে এই হয় ফোনে অথবা হয়ে আমার চক্রগুলো জন্য আমরা কোন একটু সচেতন হই না লেখাপড়াও করি না জানারও চেষ্টা করি না ইমাম ইবিনে ইমামাল জাউজি রহমা হল্লাহ যারা ইসলামের কাজ করতে আসে শয়তান কিভাবে তাদেরকে ধোকা দেয় তার উপরে একটা কিতাব লিখছেন এত বড় নাম দিয়েছেন তালবিস ও ইবলিসের ধোকা প্রতারণা তো এগুলো একটু আমরা লেখাপড়া করা দরকার এটা হয়ে গেছে বাংলা হয়েছে আমি জানি না চমৎকার একটা বই যারা ইংলিশ পড়তে পারেন পড়বেন তালবিস ইবলিস আরবিতে ইংলিশে ডেভলস একটা বই যারা একটু ইংলিশে পড়তে পারেন তাদের জন্য একটা ভালো ইসলামী সাহিত্য তাহলে কত দেয় এগুলো আমরা খুঁজে পাব আল্লাহ রব আল আমাদেরকে শয়তান থেকে হেফাজত করুন আমাদেরকে আল্লাহ তালা দিনের উপরে চলার জন্য তৌফিক দান করুন আল্লাহ তালা শয়তানের সঙ্গে যুদ্ধে তিনি আমাদেরকে সাহায্য করেন নব্লাহী তৌফিক